السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله كفا والصلاة والسلام على من لنبي بعده قال تعالى وأقيم الصلاة ولا تكونوا من المشركين উপস্থিত ইসলাম প্রিয় বন্ধুগণ আল্লাহ আলমিনের যাবতীয় প্রশংসা এবং প্রিয়বিহ মুস্তফা সাল্লাহ আলীহাসাল্লামের প্রতি অনেক অনেক দরুদ সালাম বর্ষিত হোক আল্লাহ সাল্লাহ আলিহে আল্লাহ বা কালে আজকে আমরা যে বিষয়ে আলোচনা করার জন্য সমবেত হয়েছি সে বিষয়টির শিরোনাম হচ্ছে আপনি নামাজ পড়েন তো আমরা নামাজ পড়ি তো বন্ধুগণ আলোচনার শুরুতে আমি আপনাদেরকে একটি ঘটনা শোনাতে চাই যেটা আমি সচক্ষে এই ঘটনাকে দেখেছি আমি তখন মদিন ইউনিভার্সিটির ছাত্র একদা আসরের পর একদিন মসজিদে নবীর অজুখানা থেকে ওজু করে উপরে উঠছি সাইডে দেখছি কিছু মানুষের ভিড় কোন এক লোককে ঘিরে মানুষ জমা হয়ে আছে আমি নিকটে গেলাম দেখিয়ে খুবই বৃদ্ধ মানুষ হুইল চেয়ারে বসে আছে আর এক ব্যক্তি তার পায়ে মুজা পড়াচ্ছে মুজাপড়া পরানোর সময় সে ব্যক্তি বলছে যে দেখেন এই লোকের বয়স ১১২ বছর ভালো করে শুনতে পায় না ভালো করে দেখতেও পায় না সত্যিকার অর্থে আমি দেখলাম যে সে বৃদ্ধ মানুষের সমস্ত চুল পেকে গেছে দাড়ি এমনকি চোখের ভুরুগুলো পেকে বলছে দেখেন কি কর বিষয় তার পায়ের সমস্ত লোম সাদা হয়ে গেছে কিন্তু নতুন করে হচ্ছে আর যেই বিষয়টা কি দেখার জন্য মানুষেরা ভিড় জমেছে আমি আমিও দেখলাম যে হ্যাঁ সত্যিকার অর্থে তার পায়ের সাদা লোমের মাঝে কিছু কালো লোম বের হচ্ছে বন্ধুগণ সে লোক বললো যে বৃদ্ধ মানুষ নিজে চলাফেরা করতে পারে না তাই হুইল বসে থাকে ভালো করে শুনতেও পায় না ভালো করে দেখতেও পায় না কিন্তু যখন মসজিদের নীতে আজান হয় তখন এই বৃদ্ধ লোক যেন চঞ্চল হয়ে যায় এদিকে তাকায় ওইদিকে তাকায় সে যেন নিজের একটা হাব প্রকাশ করে যে কেউ আছে যে আমাকে মসজিদে নিয়ে যাবে আমি অনেক সময় সে লোক বলছে আমি অনেক সময় তাকে হুইল চেয়ারে করে এই মসজিদের নর্বিতে নিয়ে আসি বন্ধুগর যারা আমরা ২০ বছরের যুবক ত্রিশ চল্লিশ পঞ্চাশ বছরের যুবক যাদের রক্তে তেজ আছে যদি আমরা মারা যাই নামাজ আদায় না করি তাহলে কবরে কি জবাব দেব যে আমাদের কাছে কাজ সময় ছিল না আমি পড়াশোনা করছিলাম সেই কারণে নামাজ পড়ার সময় পাইনি আমি চাষবাস করছিলাম সেই কারণে নামাজ পড়ার সময় পাইনি আমি মন্ত্রিত্ব করছিলাম মন্ত্রিত্বের দায়িত্ব পালন করছিলাম সেই জন্য নামাজ পড়ার সময় পাইনি আমি খেলাধুলা করছিলাম সে কারণে নামাজ পড়ার সময় পাইনি আমি নেট নিয়ে ব্যস্ত ছিলাম আমি ফেসবুক নিয়ে ব্যস্ত ব্যস্ত ছিলাম আমি ক্রিকেট খেলা দেখছিলাম আমি ফুটবল খেলা দেখছিলাম আর অন্যদিকে ১১২ বছরের বৃদ্ধ হুইল চেয়ার যোগে মসজিদে উপস্থিত হয়েছিল আমাদের অজুহাত খাটবে কি বন্ধুগণ আমরা যে নামাজের আলোচনা করতে যাচ্ছি সেই নামাজ যার আরবি শব্দ হচ্ছে সালাদ এই সালাদ একটি এমন গুরুত্বপূর্ণ পূর্ণ বিধান যে গুরুত্বপূর্ণ বিধানকে আল্লাহ রাবুল আলমিন কোরানে উল্লেখ করেছেন আল্লাহ রাবুল আলমিন যদি কোনো এক বিধানকে কোরআনে একবার আলোচনা করেন তাহলে সেটাই আদেশ এবং উপদেশ বা নিষেধ হিসাবে হয়ে যায় এবং তার এদিক ওদিক কোনো হের হয় না কিন্তু কোনো বিধান যদি বারবার সেটা উল্লেখ হয় একশো বার উল্লেখ হয় তাহলে সেই বিধানটি কত গুরুত্বপূর্ণ আমাদের জানা দরকার এই সালাতের বিষয়ে আল্লাহ বা সুন্দর নামগুলো গুণবাচক নামগুলির সংখ্যাও নিরানব্বই বার নিরানব্বইটি তাহলে যে বিধান আল্লাহ আব্বুল আলমিন নিরানব্বই বার দিয়েছেন সেই বিধান অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিধান এমন গুরুত্বপূর্ণ বিধান যে সেটাই একবার বলা হয়নি পর নিরানব্বই বার বলা হয়েছে তাই সে বিধানের সম্পর্কে আমাদেরকে সচেতন হতে হবে এবং বিধানটিকে আমাদেরকে জানার চেষ্টা করতে হবে ইসলামে পাঁচটি বুনিয়াদ আছে পাঁচটি স্তম্ভ আছে পাঁচটি রুপুন আছে যদি স্তম্ভ না থাকে তাহলে ছাদ দাঁড়িয়ে থাকতে পারে না যদি স্তম্ভ না থাকে তাহলে তার উপর ছাদ দেওয়া যায় না স্তম্ভ সরিয়ে দিলে ছাদ ভেঙে পড়ে সেই ইসলামেরও যে স্তম্ভ আছে যদি কোনো মানুষ সেই স্তম্ভ কে না মানে তাহলে মুসলিম হতে পারে না আর কেউ যদি মানার পর সেটা ছেড়ে দেয় তাহলে তার ইসলাম ধ্বংস হয়ে যায় বিধ্বংস হয়ে যাবে ভেঙে পড়ে যেমন এক ছাদ স্তম্ভবিহীন ছাদ ভেঙে পড়ে বা স্তম্ভ না থাকলে ছাদ ভেঙে যায় নবী মোহাম্মদ মুস্তফা আসালসাল্লাম বলছেন বনে আল ইসলাম ও খামস। ইসলামের বুনিয়াদ বা ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি শাহাদ উপাসনে সাক্ষ্য প্রদান করা হে আল্লাহ তুমি একমাত্র সত্য উপাস্য তুমি ছাড়া আমি কারো আর উপাসনা করব না এটা হচ্ছে ইসলামের প্রথম স্তম্ভ ইসলামের দ্বিতীয় স্তম্ভ হচ্ছে ওয়াইকাম সালাহ নামাজ কায়েম করা নামাজ সম্পাদন করা তাহলে যে নামাজ ইসলামের স্তম্ভ এবং দ্বিতীয় স্তম্ভ কালেমায় তহিদ এর শাহাদ বা সাক্ষীর পর যে স্তম্ভ সেটা হচ্ছে নামাজ আর আমরা অনেকেই এর গুরুত্বই দিই না এ বিষয়ে আমরা চিন্তায় করি বন্ধুগণ আল্লাহ রাবুল আলমিন যত সব বিধান এই মানব মন্ডলীর জন্য দিয়েছেন সমস্ত বিধান দেওয়ার একটা নিয়ম ছিল সেই নিয়ম হচ্ছে ফেরেস্তা জিবরিল আলহিস ওহি করতেন সেই ওয়াহি ও প্রত্যাদেশ নিয়ে সেই জিবরিলা মুস্তফা তাকে সেই ওয়াহি বা প্রত্যাদেশ শোনাতেন রসুল সাল্লা আল্লাম সেটা তার উন্মত জানিয়ে দিতেন এইভাবে সমস্ত বিধান এই পৃথিবীতে মানব মন্ডলীর জন্য ইসলামের বিধান এসেছে কিন্তু নামাজ একটি এমন বিধান আল্লা রাবুল আলমীর ফেরেস্তার মাধ্যমে সেটা প্রেরণ করেননি বরং স্বয়ং নবী করিম সাল্লি সাল্লামকে তার কাছে ডেকে নিয়ে এই বিধান এই আদেশ দিয়েছেন যে ঘটনাকে মেয়রাজ বলা হয় আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে বাইতুল হারাম অর্থাৎ মক্কা থেকে বাইতুল আসা অর্থাৎ ফিরিস্তিনের সেই মসজিদে আকসা পর্যন্ত রাতে ভ্রমণ করানো হয় সেখান থেকে উপরে আকাশে নিয়ে যাওয়া হয় আমরা অনেকেই এই মেয়রাজের ঘটনা পড়ি এবং ঘটনা শুনি মেয়াজ শরীফ উদযাপন করি কিন্তু নিয়ে যাওয়ার পর সপ্ত আকাশের উপর সিদ্ধাতুল মুনতাহার তাহার কাছে সিদ্দরুল মুন তাহার পর আল্লাহ রাবুল কাছে যখন নিকটবর্তী হন তখন আল্লাহ রাবুল আলমিন কিছু প্রত্যাদেশ করেন কিছু করেন সেই হয়ে নিয়ে ফেরত আসছে মুসা সালামের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে তিনি বলছেন শেষ নবী মুহাম্মদ সাল্লা সাল্লাম তোমাকে কি দেওয়া হলো তিনি উত্তরে বললেন পঞ্চাশ ওক্তের নামাজ মুসা আল্লাহ বলেন তোমার উম্মত কমজোর উম্মত পঞ্চাশ ওক্তের নামাজ পালন করার ক্ষমতা রাখে না যাও তুমি একটু ফেরত যাও যাওয়ার পর আল্লাহ রাবুল আলমিনের কাছে তিনি ফেরত যাচ্ছেন আল্লাহ রবুল্লা আলমিনের কাছে কম করে দেওয়া আছে। বারংবার যেতে যেতে যেতে যেতে পাঁচ ওক্তের নামাজ থেকে গেছে সালাম তবুও বলছে না আরো কম করে নিয়ে আসো এই পাঁচ ওয়াক বরাবর পঞ্চাশ ওয়াক্ত এক ওয়াক বরাবর দোষ গুনে বৃদ্ধি করে দিলাম নেকির দিক দিয়ে বন্ধুগণ তাহলে বুঝা যাচ্ছে যে যেই নামাজ আল্লাহ রব্বর আলামী যে বিধান সৈয়ং নবী সাল্লা সাল্লামকে ডেকে নিয়ে গিয়ে দিতে পারেন সেই বিধান কতখানি জরুরি এবং কতখানি গুরুত্ব কিন্তু আমরা অনেকেই অবহেলা করে যাচ্ছি বন্ধুগণ এই নামাজ আপনি যেখানে থাকেন না কেন আপনি যে অবস্থাতেই থাকেন না কেন আপনি যদি যুদ্ধ অবস্থাতেও থাকেন যে সময় মানুষের জীবনের হুমকি মানুষ শত্রুর সঙ্গে লড়াই করার জন্য দাঁড়িয়ে আছে এই অবস্থাতেও যদি নামাজের সময় চলে আসে তবুও নামাজ আদায় করতে হবে এরকম অবস্থায় নামাজ আদায় করা হয় যেটা ভালো আল্লাহ রানীফ আয়াত অবতীর্ণ করছেন যখন তুমি তাদের মাঝে হবে তখন নামাজ কায়ম করো ফালতা যেন এক দল তোমার সাথে দাঁড়ায় আবার তখন অন্য দল আসে আসার পর যারা নামাজ আদায় করে নিলাম ইউসালু ফালিউসাল্লু মা তারা যেন তোমার সাথে নামাজ আদায় করে এটা সালাতুল হৌফের একটি নিয়ম যেটা এখানে বর্ণনা করা হয়েছে আমাদের বলার উদ্দেশ্য হল যে যুদ্ধ অবস্থাতেও নামাজ জরুরি ফরচ আমাদের করতে হবে আয়ার দ্রব্য বন্ধুগান মানুষ সুস্থ থাক আর অসুস্থ থাক তার উপর নামাজ জরুরি তবে আল্লাহ আল নিন তো আলু তিনি এরকম না যে তার বান্দাদের উপর তিনি এমন জিনিস চাপিয়ে দিতে যাচ্ছেন যেটা তারা করতে সক্ষম না আল্লাহ অবশ্যই জানেন বান্দাদের মধ্যে কিছু মানুষ সুস্থ থাকতে পারে কিছু অসুস্থ থাকতে পারে তবে অসুস্থ হলে হলেও তাকে নামাজ আদায় করতে হবে তিনি বলছেন সাল্লে রসুল্লাম বলছেন সাল্লে দাঁড়িয়ে নামাজ আদায় করো তাস্তাত ইদান যদি না পারো তাহলে বসে নামাজ আদায় করো ফাইলাম তাস্তাতির যদি তাও না পারো ফলা জামবে তাহলে নিজের পার্শ্ব দেশে রেখে কাঁধ হয়ে নামাজ আদায় করো জ্ঞান আর ঠিক নাই তাহলে সেই সময় আর নামাজ নেই কিন্তু যতক্ষণ তার জ্ঞান আছে তার জীবনে অসুখ হোক না কেন তার উপর নামাজ জরুরি বন্ধুগণ মানুষ নিজের বাড়িতে থাক বা সফরে থাক সফর করা ভ্রমণ করা একটি কষ্টের কাজ যদি ওই অবস্থাতেও থাকে তবুও তার উপর নামাজ জরুরি সফর অবস্থাতেও তার উপর নামাজ জরুরি তবে আল্লাহ আব্বুল আলমিন খুবই দয়ালু এই সফর অবস্থায় নামাজ তিনি কিছু কম করে দিয়েছেন কনসিডার করে দিয়েছেন সফর সফরের সময় কছরের নামাজের আদেশ করেছেন যারা মুসাফির হবে তারা যেন চার রাখার বিশিষ্ট নামাজগুলি যেমন আসর জহর এবং এশার নামাজ সে চার রাখাত যেটা ফরজ নামাজ মাত্র চার রাখাতের জায়গায় দু রেখাত নামাজ পড়ে তাহলে তার জন্য যথেষ্ট তাহলে এটাই তার জন্য বিধান যে সফরের সময় তার জন্য কম করা হয়েছে কিন্তু নামাজ ছেড়ে দেওয়া হোক এরকম তার জন্য করা হয়নি অর্থাৎ সফরের অবস্থাও নামাজ আদায় করতে হবে শূন্য নামাজ পড়ার প্রয়োজন নেই শুধু ফরজ নামাজগুলির মধ্যে যেগুলো চার রাকাতওয়ালা নামাজ সেগুলো দুই রেখাত করে পড়তে হবে আর মগরিব এবং ফজরের নামাজ পুরোটাই পড়তে হবে তবে খোজরের শূন্যটিও আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আদায় করেছেন সেই জন্য এটা করা যায় মোট কথা হলো এই যে আপনি বাড়িতে থাকেন বা সফরে থাকেন সর্বাবস্থায় আপনার উপর নামাজ জরুরি আল্লাহ এক সাল্লিশ অন্ধাবি আসেন যার নাম আবদুল্লাহ ইবিন তিনি আসার পর আল্লাহ রসুলকে বলেন যে আল্লাহ রসুল আমার এই অন্ধর কারণে বাড়ি থেকে আসা অসুবিধা হচ্ছে আমি কি বাড়িতে নামাজ আদায় করতে পারি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম প্রথমে বললেন হ্যাঁ পারো একথা বলার পর তিনি চলে যাচ্ছেন সে সাহাবি আল্লাহ রসুল পিছন থেকে এক সেই পাঠাচ্ছেন যেগুলো আল্লাহ রসুলের কাছে তুমি কি আজান শুনতে পাও সে সাহাবি বললেন হ্যাঁ আজান তো শুনতে পাই আল্লাহ রসুল বললেন তাহলে তোমাকে বাড়িতে নামাজ পড়া যাবে না মসজিদে সেই নামাজ পড়তে হবে একজন অন্ধ चो भावी आजान शा आज जो मस्जिदे उपस्थित ना हई विधान चिंता करें बन्धुगण क्या दिन সর্বপ্রথম আল্লাহ রাবুল্লা আলমেন এই নামাজের হিসাব কিতাব শুরু করবেন হিসাব নিকাশ শুরু করবেন আর এই প্রথম আমল প্রথম হিসাব যদি মানুষের ভালো হয়ে যায় তাহলে সবকিছু ভালো তার আল্লাহ আল্লাহ বেড়া পারসুল্লাহাল্লাম বলছেন আব্দুয়াল সর্বপ্রথম যে বিষয়টার যে বিষয়টার হিসাব শুরু হবে বান্দার যে বিষয়ের হিসাব শুরু হবে সেই বিষয়টি হচ্ছে নামাজ এমাম তাবারী হাসান সূত্রে বর্ণনা করেছেন বুঝা যাচ্ছে যে নামাজ একটা এমন গুরুত্বপূর্ণ জিনিস গুরুত্বপূর্ণ বিধান যেটির হিসাব আগে শুরু হবে মানে এটাই সবচেয়ে বড় বিধান যেটার সম্পর্কে আল্লাহ রাবুল্লা আলমী প্রথমে হিসাব শুরু করবেন যদি আমরা এর হিসাব না দিতে পারি গোলমাল করে যাই তাহলে কিন্তু আমাদের বাকি বিষয়গুলি গোলমাল হয়ে যায় আল্লাহ রসুল সাল্লাম দয়ার নবী কোনদিন কোন মানুষকে মারতে আদেশ করেনি কাউকে যদি বলেছেন তাহলে মৃদু মার মৃদু মারবে হালকা কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বাচ্চাদেরকে মারতে বলছেন তার অভিভাবকদেরকে যে তাদেরকে মারো এই নামাজের কারণে আল্লাহ বলছেন সাত বছরের বাচ্চা যদি হয় তাহলে তাকে নামাজ পড়ার আদেশ করতে হবে আবনা আশার আর তাদেরকে মারো যখন তাদের বয়স দশ বছর হবে তার ছর হওয়ার সময় বাচ্চারা ইসলাম এই বিধানটিকে বিশেষ করে অভিভাবকদেরকে ভালো করে বোঝানো হয়েছে যেন তারাদের বাচ্চাদেরকে নামাজের ট্রেনিং দেয় আজ এই ট্রেনিং বাচ্চা অবস্থায় না দেওয়ার কারণে সমস্যা বড় হওয়ার পর যুবক হওয়ার পর বিশ বছর তিরিশ বছর বয়স হওয়ার পর মসজিদে আসতে নাকি লজ্জা লাগে ছোট থেকে তাকে শিক্ষা দেওয়া হতো তাহলে এই লজ্জা কখনো হতো যাই হোক নামাজ আদায় করবে এখানে লজ্জার বিষয় নয় এটা হচ্ছে আল্লাহ তালা বিধান যেটা আমাদেরকে পালন করতে হবে মানুষ যদি নামাজ আদায় না করে তাহলে সে জাহান নামে যায় সে কারণে আল্লাহ রব আলমিনের এই আয়াত যেটা তিনি সুরা মুদাস্তরে বিয়াল্লিশ এবং তেতাল্লিশ নম্বর আয়াতে বলেছেন তোমাদেরকে সাকার জাহান নামে কে নিক্ষেপ করলো একথা বলা হবে ওই সময় যখন বেনামাজিরা সাকার জাহান নামে থাকবে তখন তারা বলবে কালু কালনা কুমিনাল মুসাল্লিন আমরা নামাজ সম্পাদনকারী ছিলাম না অর্থাৎ নামাজ সম্পাদন না করলে জাহান নামে যেতে হবে কোরআন শরীফের এই আয়াত সাক্ষী বহন করে বন্ধুবান আল্লাহ রসুল সাল্লিশাল্লাম বলছেন বায়ানার রাজি ও বায়ানার সির কেউ কুফুরে তারকু এক ব্যক্তি এবং সিরক ও কুফুরের মধ্যে পার্থক্যকারী বিষয় হচ্ছে নামাজ পরিত্যাগ করা কোন মানুষ যদি নামাজ পরিত্যাগ করে তাহলে মা মুসলিম এবং কুকুর এবং সীরকের মধ্যে আর কোন পার্থক্য থাকে না মুসলিম বর্ণনা করেছেন দুঃখের বিষয় হল আমাদের সালাফেসী মধ্যে একজন বিশেষ পূর্বসুরি শাফিদ বিন সালা বলছেন যে আমরা আমাদের যুগে কোন আমল ছাড়াকে কাফের হওয়া মনে করতাম না কিন্তু একটি আমল ছাড়া ব্যতীত সেটি হচ্ছে নামাজ পরিত্যাগ করা কোন মানুষ যদি নামাজ ছেড়ে দিত তাহলে আমরা ভাবতাম যে আর মুসলমান নেই চুক্তি হচ্ছে নামাজের চুক্তি হামান তারা কাহা ফার যে ব্যক্তি এটা ছেড়ে দিবে সে কাফের হয়ে যাবে এ হাদিসটিকে ইমাম তির বর্ণনা করেন এবং শেখ আলবানী তাহলে। মুসলিম এবং মুসলিমদের মধ্যে চুক্তি যেটার সেই চুক্তিটি হচ্ছে নামাজের চুক্তি নামাজ আদায় করতে হবে যদি মানুষ নামাজ না করে কোনো মুসলিম তাহলে সে কাপের হয়ে যায় তার জীবনে কত ওসি কত নসিহত কত উপদেশ উম্মে দিয়ে গেছেন কিন্তু তিনি তার জীবনের শেষ ওসিয়ত যেটা করে গেছিলেন সেই শেষ ওসিয়তটা ছিল এই নামাজের ওসিয়ত আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন আল্লা রে যখন শেষ অসুখ হয়েছে এবং চোলাফেরা করতে অসুবিধা হচ্ছে এরকম সময়ও নামাজ শুরু হয়েছে নামাজের আজান হয়েছে আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে দুই সাহাবি কাঁধে ভর দিয়ে আল্লাহ দুই সাহাবীর কাঁধে ভর দিয়ে মসজিদে অভিতে প্রবেশ করছেন এবং বসে নামাজ আদায় করছেন মনে রাখবেন শেষ নবী আল্লাহ বান্দা। যদি তার মৃত্যুর সময় এই অসুখের সময় যদি যখন তিনি দাঁড়িয়ে থাকতে পারছেন না এই অবস্থাতেও যদি তাকে নামাজ আদায় করতে হতে পারে তাহলে আমরা কারা আমরা আল্লাহ কাছে কি জবাব দেব বন্ধুগণ আলোচনা আমি এখানে শেষ করতে যাচ্ছি একটি ঘটনা শুনাই দিই এই ঘটনাটি একজন শেখ বর্ণনা করেন এই আরবের শেখ এবং সেই ঘটনাটি হচ্ছে এই যে দুই বন্ধু ছিল পোকাটে টাইপের বন্ধু যারা নামাজ রোজার কোন খেয়াল করতো না দিনের কোনো বিষয়ের খেয়াল করত না এরকম দিন তারা দুইজন সন্ধ্যা বেলায় বাইরে বের হইল অনেক কিছু খারাপ জিনিস খেলো খাওয়ার পর বাড়িতে ফেরত এসে নিজ নিজ ঘরে ঘুমালো এমন অবস্থায় সকালে খালেদ নামের বন্ধুর কাছে খবর আসলো খালেদ টেলিফোনটা তুলে দেখছে যে একজন বয়স্ক ব্যক্তির আওয়াজ खारद से लोक खालेद तुम्हार बंदु अहमद मारा गारदी आवाज़ टी शास